তিনি বলেন যে এই গণতন্ত্রের দিকগুলার মধ্যে এটা যে ইসলামের বিরোধী এটার প্রথম বিষয় হচ্ছে যে এখানে আইন করা হয় মানুষের তাবুতের এখানে আল্লাহর আইন চলে না আল্লাহ আইন নয় আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে হুকুম দিয়েছেন আল্লাহ নাজিলকৃত বিধান অনুসারে বিচার ফারা করার জন্য এবং মানুষের ইচ্ছা দ্বারা প্রভাবিত না হতে এবং আল্লাহ যা নাজির করেছেন তা থেকে সরে যেতে যেন তিনি না হন আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে নির্দেশ দিয়েছেন ও আনিহ কুমা যেই কিতাব আমি অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করো তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না এবং তাদের সম্পর্কে সতর্ক হও যাতে আল্লাহ তোমার যা অবতীর্ণ করেছেন তারা তা কিছু থেকে সেটা থেকে তোমাদের তোমাকে বিচ্যুত করতে না পারে ये इसलम तौहित हे एक अथच गणतंत्रेटा एक शी जीवन व्यवस्था तरह देश तरह मजे विचार कर जा मानुषर द्वारा गृहीतुशी अनुसरण करो उन् बेपारे सतर्क हो जान तुम्हारा पदभ्रस्ट करते पदभ्रस्ना इच्छा ए विधान दिखे अर्थात इटा इंगित कुरान सुनार अनुसारी दिखे तथा की बोले गणतंत्र तधान दिए थे ये एक सुष्ट कूफरी बहु ईश्वर वाद तथा शिल्प मुस्टिक्क विधान देव क्षमता प्रयोग करवश्य बहु ईश्वरबाद मुस्टिष्कबाद তারা তাদের বক্তব্যকে আকর্ষণীয় করে সাজায় তাদের কার্যকলাপও আরও নিকৃষ্ট যদি কেউ তাদের নীতি নিয়ে প্রশ্ন তুলে এবং তাদের নীতির সাথে একমত না পোষণ করে বা বিরোধিতা করে তখন তারা বলে তাদের মাঝে ফয়সলা করা যেভাবে সংবিধান এবং তাদের বিশেষ শ্রেণীর লোকেরা চায় এবং ওই সব লোকদের ঐকমত ছাড়া কোনো বিধান কোনো আইন ব্যবহার করা যাবে না এই গেল প্রথম দিক গণতন্ত্রের কুফরি দ্বিতীয়ত হচ্ছে তাদের সংবিধানের মতে আইন বা বিধান দিবে সংসদ নির্বাচিত কতিপয় মানুষ বা তাগুতেরা যারা নিজেদেরকে আল্লাহ সম্পর্ক করেছে এটা তাদের সংবিধানের কথা যে সংবিধানকে তারা আল কোরআন থেকেও পবিত্র বলে মনে করে থাকে আওয়াজ আলী তারা এসব মানব রোধিত সংবিধান বা আইনকে আল্লাহ তালা নাজিলকৃত আল কোরআনের দেওয়া বিধান বা আইনের উপরে প্রাধান্য দেয় সেজন্য গণতন্ত্রে কোনো শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যদি তা তাদের সংবিধান দ্বারা অনুমোদিত না হয় কারণ তাদের আইনের উৎস হচ্ছে এই সংবিধান গণতন্ত্রে আল কোরআনের আয়াত রসুল সাল্লাহ আসসালামের শূন্য এবং তার হাদিসের কোনো দাম নাই। এটা তাদের জন্য সম্ভব নয় যে আল কোরআন ও রসুল সাল্লাহ আসসালামের শূন্য অনুসারে কোনো আইন প্রণয়ন করবে যদি তা তাদের পবিত্র সংবিধানে তথা তথাকথিত পবিত্র সংবিধানের সাথে না মিলে আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে তাদের আইনের বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যদি কোন বিষয়ে মত বিরোধ হয় তাহলে সেটা আল্লাহ এবং তার দিকে ফিরে দাও যদি তোমরা প্রকৃত আল্লাহ এবং পরকালের প্রতি ইমানদার হয়ে থাকো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ করা এবং পরিণতের দিক থেকে উত্তম কিন্তু গণতন্ত্র বলে যদি তোমরা তোমাদের মাঝে কোনো বিষয়ের বিরোধ দেখা দেয় তবে তার সংবিধান সংসদ বা রাষ্ট্রপ্রধান অথবা তাদের আইনের কাছে নিয়ে যাও আমরা আপনার কাছে এটার থেকে আশ্রয় চাই আল্লাহ তালা বলেছেন উফিল্লা কুমি तुम्हारे अभिसाप तर जर के तुम आल्लर पशापी बारुद करो तरह की तुम्हारा बोझना जनसाधारण जदि आल्ला गणतंत्र माध्यम क्षमताशीन मस्जिद आईन सभार मध्यमेषा करते चाय तब क्या ता करते सक्षम होना जदिता गुतरा अर्थात वर्जे मंत्री प्रेसिडेंट ওদের যে মন্ত্রী পরিষদ তারা অন্মুতি নাদে দেয় যদি তাদের সংবিধান অনুমোদন না কারণ এটাই গণতন্ত্র ওদের তথাকথিত পবিত্র গ্রন্থ বলা যায় যে এটা গণতন্ত্রের ভাইবেল বা তাওরাত যা তারা নিজেদের খারাপ ইচ্ছা এবং খেয়াল তারা কলুষিত করেছে এটাকে বানাইছে এই হচ্ছে গণতন্ত্রের দ্বিতীয় কুফরি নিকৃষ্ট দিক ইসলাম বিরোধী দিক তৃতীয় দিক হচ্ছে লেখক এখানে বলেছেন যে গণতন্ত্র হচ্ছে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ এর নিকৃষ্ট ফল এবং এর অবৈধ সন্তান কারণ সেকুলারিজম হচ্ছে একটি ভ্রান্ত মতবাদ যার উদ্দেশ্য হচ্ছে শাসন কর্তৃত্ব থেকে ধর্মকে আলাদা করা শাসন কর্তৃত্ব থেকে ধর্মকে আলাদা করা গণতন্ত্র হচ্ছে জনগণ বা তাগুতের শাসন আল্লাহ শাসন নয় কারণ গণতন্ত্রে আল্লাহর আদেশ কোনো বিবেচ্য বিষয়ই নয় যতক্ষণ না তাদের সংবিধানের সাথে সংবে অধিকাংশ জনগণ যা চায় অধিকন্ত তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমস্ত তাগুতেরা যা চায় তা তাদের সংবিধানের অংশ হয়ে যায় सूतरा समस्त जनगण जो एक ताबूतर और गणतंत्र उपास आल्ला शासन चाहो मानुष के संसद सांसद के एमपी के मंत्री शासक विधानदाता हो दीबना व्याचारी चोर मध्यपाई दे क्षेत्र आल्ला शस्ति जारी करते चाहे महिला हिजाब करते बात चाहिए आप पुरुष एवं महिला तथी रक्षा करते बात चाहिए अनैतिक अस्थिरता व्यविचार नीति बहिर्भूत क्या समकामा ये जो खराब क्या आज प्रतरोध करते चाहिए मुहूर्ते तरफ उपासक तर उपास्यरा बोल यणतानिक जीवन व्यवस्थार एवं व्यक्ति स्वाधीनतार नीतिब्रति अकाट्ट सत्य कथा जदिनी विधान कथा बोला बोले ये कि गणतान्त्रिक मूल्यबोधर बिरोधी यहाँ গণতান্ত্রিক জীবন ব্যবস্থা এবং ব্যক্তি নীতি বিরোধী নীতিবিরোধী বল্লা সুতরাং গণতন্ত্রের স্বাধীনতা হচ্ছে আল্লাহর মনোনীত দিন এবং বিধান থেকে মুক্ত হওয়া এবং তার বেঁধে দেওয়ার সীমা লঙ্ঘন করা নওয়াজিল্লাহ হিন্দা আলী এ কারণেই গণতন্ত্র এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা থেকে আলাদা এটা হচ্ছে তাগুতের শাসন আল্লাহ শাসন নয় এটা হচ্ছে তাগুতের শাসন আল্লাহ শাসন নয় এটা হচ্ছে অন্য উপাস্যদের আইন অন্য মাবুদদের আইন আল্লাহর আইন নয় যিনি একক এবং সকল কিছুর নিয়ন্ত্রক যে আল্লা তালার একক এবং সকল কিছুর নিয়ন্ত্রক যে কেউ গণতন্ত্রকে গ্রহণ করল সে এমন আইনের শাসন মেনে নিল যা মানব রচিত সংবিধানের অনুসারে লেখা এবং সে সর্বশক্তিমান আল্লাহর দেয়া শাসন ব্যবস্থার চেয়ে ওই শাসন ব্যবস্থাকে প্রাধান্য দিল সুতরাং কোনো ব্যক্তি আইন প্রণয়ন করুক বা নাই করুক বহু ঈশ্বরবাদ বা মুসিকবাদ নির্বাচনে জয়ী হোক বা নাই হোক কেউ যদি মুসরিকদের সাথে গণতন্ত্রের নীতির বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিচার ফেসলা করার ক্ষেত্রে তাদের সাথে একমত হয় এবং আবলার কিতাব বিধান এবং কর্তৃত্বের কর্তৃত্বের চেয়ে তাদের কিতাব তাদের সংবিধান এবং তাদের কর্তৃত্বকে বেশি গুরুত্ব দেয় তাহলে সে নিজে একজন अविश्वास रूपे पर अर्थात काफिर रूपे पर एक गणतंत्र अवश्य एक स्पष्ट भ्रांत पद एक शिक्षी व्यवस्था एक शीवस्था कारण गणतंत्र जनगण तवाचन करती दल व गोत्र विभिन्न उपास्य तक निर्वाचन कर तर खेल और इच्छा मत विधान देवे কিন্তু তা হতে তা হবে সংবিধানের নীতি মোতাবেক কেউ কেউ তাদের উপাস্যদেরকে এইসব বিধানদাতাদেরকে নির্বাচিত করে নিজস্ব মতবাদ বা চিন্তা বা ধারা মোতাবেক সুতরাং প্রত্যেক দলের নিজস্ব উপাস্য থাকে কখনো গোত্র ভিত্তিকভাবে প্রতিনিধি নির্বাচন করা হয় অথচ আল্লাহ তালা বলেছেন فلاولا كلمة الفصل لخو دي بيناهم فإن الظالمين لهم عذاب عليم زدادر كي امون قلو إلابا و بشوا سيزارة كي امون برن ديه سي امون دينار زر نموتي الله دينا فايسالار من بيچار ديواشر گوشونا ناتاك لے تا دل بيشتو شدن تو خوه جتو نشجو زالي مدر جن روح سي مورمون تو এই এমপিরাই সংসদ সদস্যরাই বাস্তবেই এঁকে রাখা অথবা খোদাই করা যে মূর্তিগুলো আছে দাঁড় করানো এগুলোর মতোই উপাস্য এই এমপিরা এই সংসদরা যাদেরকে তাদের উপাসনালয় অর্থাৎ সংসদীয় ভবন অথবা দলীয় অফিসে স্থাপন করা হয় এইসব প্রতিনিধিরা বা সংসদরা গণতন্ত্র এবং সংসদীয় শাসন ব্যবস্থাকে তাদের দিন বা জীবন ব্যবস্থার উপর গ্রহণ করে থাকে তারা সংবিধান অনুসারে দেশ শাসন করে থাকে आईन देर पूर्वे ता तब सब चे बड़्य गणतंत्र सब चे बड़ मुसृद के अनुमति नहीं थके चूड़ान सीधान दे ग्रहण वर्जन ये बड़ उपास्य हल तर राजा तेसिडेंट अथवा तरह प्रधानमंत्री ये गणतंत्र वास्तवता और यही व्यवस्था प्रकृत रूप ये मुस्रिकार्वर दिन الله تعالى ديننا هذا الله رسول صلى الله عليه وسلم ديننا هذا هو جيد وقفت شد دين الله تعالى ديننا الله تعالى بلسل أرباب مفرقون خير عم الله واحد القخار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم <سؤال> إلا <سؤال> دي الله، أمرا الله تعبدو إلا إياه ذلك الدين القيوم، ولكن أكثر الناس لا يعلمون. بلنو ভিন্ন بوهو اپاش رو بلو ناكي پوراقرمو شليك الله، تاكي سيري تم لكي والكواتو بلو نامي ربادت کرو. زي نامي بلو تم در پتر پورو شبك تم رأيكيسو، اي بلو ركونا তিনি আরো বলেছেন আ ইলাহুমা আল্লাহ তাআলা আল্লাহ হাম্মা ইশতিকুন আল্লাহ শুদ অন্য ইলম আছে কি কোরাত রাখে শরীক করে আল্লাহ তা থেকে বহু উঠতে কাজেই আপনাকে বেঁচে নিতে হবে আল্লাহ प्रदत्त دین তার বিশুদ্ধ বিধান তার দীপ্তিময় নূর এবং সিরাতুল মুস্তাকিম সরল পথ अथबापनी कि करबें अर्थात गणतंत्र दिन वहु मुश्रिकबाद कूफ्री ए भ्रांत पथर आपनाराम स्पष्ट एकदत्त दिन तरह विशुद्ध विधान नूर सरअल मुस्तिम अपरदिंग हे कूफ्री गणतंत्र बहु मुश्रिकबाद्री एपथ जेकोटे बेचे नीते अपना के अवश्य एक आल्लर विधान অর্থাৎ অথবা মানব রচিত বিধানের মধ্য থেকে যে কোনো একটাকে গ্রহণ করতে হবে আল্লাহ বলে সত্য ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে যে ব্যক্তি তাগতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান বেশি এমন এক মজবুত হাতক ধারণ করবে যা তখন ভাঙবে না এবং আল্লাহ তাআলা আরো বলেছেন আকুলিল فمن মির রব্বিকুম কামা শাআ ফাল ইয়ামিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর ইন্ন আআদনা লিজালিমিনা নার আল্লাহ বলেছেন যে বলো সত্য তোমার রবের নিকট থেকে সুতরাং যারা বিশ্বাস করুক আর যারা أنت الظالم تريد أن الله أقول رسطة كرة لكسي الله ترأى ألو بلسن أفا دين الله يبغون وله أسلم من في السماوات والأرض توعوا وكرها وإليه يرجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق وياقوب والأصباط وما أوتيا موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. وما يبتغي غير الإسلام الدين فلا يقبلا وهو في الآخرة من الخاسرين. ترى كي تسايا الله ديني القرى برطة عنو دين. زخان أكاشا لن تتلقى ذاكي سلوى سه شمستوي شتايا اتوا তার নিকট আত্মসমর্পণ করেছে আর তার দিকে তারা প্রত্যাবর্তন করবে বলো আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা মৌসা আইসা এবং অন্যান্য নবীগণের তাদের প্রবের নিকট থেকে প্রদান করা হয়েছে তাতে ইমানেছি আমরা আল্লাহর প্রতি ইমানেছি এবং এই নবীদের প্রতি তাদের রবের তরফ থেকে যা কিছু নাজিল হয়েছে এটা তো ইমার্জেন্সি আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা তারই নিকট আত্মসমর্পণকারি কেউ যদি ইসলাম ব্যথীত অন্য কোনো দিন গ্রহণ করতে চায় তা কখনও কবুল করা হবে না এবং সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যে ইসলাম ব্যথীত অন্য কোন দিন চায় এখানে এই অধ্যায়ের সমাপ্তি অতঃপর সর্বশেষ অধ্যায় লেখক নিয়ে এসেছেন সেটা হচ্ছে সংসদীয় বিষয় বিবেচনা করুন চিন্তা করুন হে জ্ঞানবান মান মানুষেরা নি বলেন যে আমি ভাবতে পারতাম না যে আল্লাহ তার কিতাব এবং তার রসুলসাল্লাহ আসলামের মাধ্যমে যে সরিয়ে দিয়েছেন অনুমোদন প্রয়োজন কোনো প্রকৃত মিন মনে করে না যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন তার কিতাব এবং রসুলসাল্লাসলামের মাধ্যমে তা মানার ক্ষেত্রে তার বান্দাদের অনুমোদনের প্রয়োজন আছে الامر سنة امكان للمؤمنين ولا مؤمنات اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيار من امرهم ومن يعص الله ورسوله فقد ضل دلالم الله انت الرسول كن بشأن নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ বা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না কেউ আল্লাহ তারা সুরকে অমান্য করলে সে স্পষ্টই প্রশ্ন হবে আল্লাহলা আরো বলেছে কিন্তু না তোমার রবের শপথ তারা হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিচার বিচারভার তোমার উপর তোমার উপর অর্পণ না করে কতপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয় এবং আল্লাহ তালা আরও বলেছেন ইহাগারুল মুনাফিজুম তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং তারা সুলের বিরোধিতা করে তার জন্য জাহান্নামের অগ্নি সেখানে স্থিরস্থায়ী হবে ওয়াই চরম লাঞ্চনা আল্লাহ তালসেন তারা কি জানে না যেমিতি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তার জন্য তো রয়েছে জাহান্নামের আগুন সেখানে সে স্থায়ী হবে উভয় চরম লাঞ্চনা কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর বিধান তার পূর্ণ পবিত্রতা নিয়ে কোরআনে আজও বিদ্যমান থাকা সত্ত্বেও আল্লাহর কতিপয় বান্দারা সংসদের মাধ্যমে একে আইন হিসাবে পাশ করতে চাইছে অর্থাৎ ইসলামিক দলগুলা কেউ কেউ বলে আমরা কোরআন সিনহা সংসদের মাধ্যমে পাশ করে করব। আল্লাহর বান্দার সিদ্ধান্ত যদি আল্লা বিধান থেকে ভিন্ন হয় आन अल जिया आईन सभा संसद मे पास सरकार द्वारा ताबायित हो जदिता कुरान सुोधी है यार प्रमाण हे अल्लाह तला मद निषि कर संसद ता बैध करल्ला सीमाना रक्षा करते क्योंकि संसद ता भंग कर মূল কথা হচ্ছে সংসদের সিদ্ধান্তই আইম হয়ে যাবে যদিও তা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তো এখানে সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেছে গণতন্ত্রের ভ্রান্তি দিক সমূহ শিরকুফরি দিক সমূহ বাতিল দিক ইসলামের মোকাবেলা এটা যে একটা বাতিল দিন এই বিষয়সমূহ ইমান রক্ষার্থে নিজেকে পবিত্রকরণের জন্য ইসলামকে পবিত্র করার জন্য আল্লাহ নৈকট্য হাসিলের জন্য জাহার নাম থেকে বাসার জন্য অবশ্যই অবশ্যই অবশ্যই এই গণতন্ত্রের পথ থেকে বেঁচে থাকতে হবে গণতন্ত্রে জড়িত হওয়া যাবে না এ তাবুদদের মিথ্যা মা বুদ্ধদের উপাস্য করা যাবে না তাদেরকে নির্বাচন করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এই গণতন্ত্রের কুফরি দিক থেকে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুন আমরা যেন এই জেনেশুনে এই গণতন্ত্রের কুফরি জীবন ব্যবস্থা জড়িত না হয় এগুলাকে কোনো সমর্থন না করি আমরা যেন এগুলা থেকে মুখ ফিরাই নিই এগুলোর বিরুদ্ধে যেন কাজ করি এখানে যাতে আল্লাহ শরিয়াকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দিনের সঠিক বুঝ দান করুন আল্লাহ আমাদেরকে সেরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন আল্লাহ তালা আমাদেরকে তার পছন্দনীয় আমল করার তৌফিক দান করুন ধন সম্পদ এবং পদমর্যাদার প্রতি লোভের মন্দ পরিণতি এই কিতাবটি খুবই জরুরি একটি পুস্তিকা হাফিজ ইবনে রজব আল আলহাম্বলি রহমতুল্লা আলাই ওনার রচিত ধন সম্পদ এবং পদমর্যাদার প্রতি লোভ এই কিতাবটিতে খুব সুন্দরভাবে মানুষের ধনসম্পদ সম্পদ এবং পদমর্যাদা এটার প্রতি যে লোভ এটার দিনের ক্ষেত্রে কত বড় ধ্বংসাত্মক পরিণতি মন্দ পরিণতি রয়েছে এই বিষয়টি খুবই সুন্দরভাবে কাভার করা হয়েছে যেটা বর্তমান সময়ে অধিকাংশ মানুষের মধ্যে যে রোগ পরিলক্ষিত হচ্ছে জরুরি বিষয় একজন তার দিনকে হেফাজত রাখার জন্য ধ্বংসপদ এবং লোভ থেকে বিমুখ হওয়া এর দিকে লুবি না হওয়া ইমাম আহমাদ নাসাই আতির মিজা এবং ইবনে হিব্বান সাহিবাবে কাব ইবনে মালেক রাজা থেকে সাগলের পালে দুটি তো নে ছেড়ে দিলে তা যতটুক ক্ষতি সাধন করে কারো সম্পদ এবং প্রতিপত্তির লোভ তার চাইতো তার দিনের উপর বেশি ক্ষতি সাধন করে হাজিস টি হাসান হাদিসের বাঁশের দিকে যদি খেয়াল করা যায় একটু চিন্তা করে দেখেন যে কোথাও রয়েছে একপাল পাল ছাগল যার গোস্ত নেক্রের নিকট অনেক প্রিয় তো দুটা ক্ষুধার্ত নেক্রে অত্যন্ত ক্ষুধার্ত তারা খাবারের আশায় ঘুরতেছে তো খুবই প্রিয় গুলা পেয়ে গেছে সামনে তো এদের পরিণতিটা কি করবে ওরা কতগুলাকে খাবে কতগুলোকে মারবে মেসাকার করে ফেলবে এভাবেই অত্যন্ত সুস্পষ্টভাবে রসুল সাল্লা সাল্লাম সবচেয়ে উপযুক্ত শব্দ এবং উদাহরণের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে একজন যদি ধন সম্পদ এবং তার সম্মান প্রতিপত্তির লোভ করে তাহলে তার দিনের জন্য এটা তত বেশি ক্ষতিকর তার সম্পদ এবং প্রতি লোভের কারণে রাখাল নাই তার এক পাল ছাগল আর ক্ষুধার্ত নেক্রে খাবারের সন্ধানে ঘুরতেছে সারাটা রাত্র সেখানে ওই ক্ষুধার্ত নেক্রের দ্বারা মেসাকার ছাগলগুলা করা হয়েছে এই রকম যেটা ক্ষতিকর যে রকম মেসাকার করে ফেলবে যে যেরকম সবকিছু টেনিসে শেষ করে ফেলবে কিছু খাবে কিছু মারবে অনুরূপ হচ্ছে একজন যদি তার ধন সম্পদের প্রতি এবং সম্মানের প্রতি পদমর্যাদার প্রতি লুবি হয় এটা তার দিনের জন্য অনুরূপ ক্ষতিকর এই হাদিসের উদাহরণ থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি ধনসম্পদ এবং প্রতিপত্তির প্রতি লুবি হয়ে তার দিনের মধ্যে টিকে থাকাটাই প্রায় অনেক দুষ্কর হয়ে পড়ে যেমন ছাগলগুলোর উদ্ধার পাওয়া দুষ্কর হয়ে পড়ে নেকরের হাত থেকে এটা আমাদের জন্য একটা অত্যন্ত কঠিন সতর্ক বা ধনসম্পদের প্রতি লোভের একটা প্রকার হচ্ছে যে একজন ব্যক্তি যার ধনসম্পদের প্রতি তীব্র ভালোবাসা থাকে তখন এগুলা অর্জন করার জন্য সে হালাল উপায়ে কঠোর পরিশ্রম এবং চেষ্টা সাধনা করে এমন কষ্ট সৈষ্ণু পথ অবলম্বন করে যাতে ক্লান্তি এসে যায় এটা হচ্ছে ধন সম্পদের প্রথম প্রকার যে হচ্ছে কিভাবে এটা হালাল উপায় অর্জন করে তার অনেক লুবি সে ব্যাপারে তার তীব্র ভালোবাসা আছে কিন্তু সে এটা অর্জন করার জন্য যে পথটা নেয় সেটা হচ্ছে হালাল উপায় तबरानी असिम बीन आदिरा जलन घटना बर्णना करें खैर थे आदिष्ट बर्णना करें अर्थात खयर थे गनीमत पे बड़ अंश योपुरी भाग नहीं रसुल, रसुल।, रसुल सल अलही जो उपस्थित हन तक रसुल्लाह अल्लम बोलें मुसलमान जागतिक सम्पद और প্রতিষ্ঠার প্রতি লোভ তার দিনের জন্য মালিক হারা ভেরার পালে দুইটা ক্ষুদাত্ত নার আক্রমণের চেয়ে বেশি ক্ষতিকর এটার কারণ কি কারণ হচ্ছে ধনসম্পদের পিছনে ছুটতে যে জীবনের যে মূল্যবান সময়গুলো এগুলো নষ্ট হয়ে যায় এর ফলে সে সময়গুলোকে জান্নাতে তার পদমর্যাদা অসংখ্য যে নিয়ামত অর্জনের জন্য ব্যয় করত। এটা থেকে সে মাহরুম হয় কতই না উত্তম হতো যদি সে যার নাতে পদমর্যাদা এবং নিয়ামত লাভ করার জন্য সময়গুলো গুলো করত। কিন্তু সে এগুলো হারিয়ে ফেলে সম্পদের সে বুঝতে পারে না যে তার জন্য আল্লাহ যতটুকু পাবে না যতই সে চেষ্টা করে থাকো কারণ সবকিছু তাক দির দ্বারা নির্দিষ্ট সে ততটুকুই পাবে যতটুকু তার জন্য হুকুম করা হয়েছে কারণ তার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার জন্য তার তাক দিক লিপিবদ্ধ হয়ে আছে। অতপর সে যখন তার মায়ের পেটে আসে লেগে থাকা পানির মতো করে তিন প্রতিক্রান্ত অতিক্রান্ত হলে অতপর ফিরেস্তারা এসে তার সে দুর্বাগা নাকি সৌভাগ্যশীল সে তার ঋষিক কতটুকু হায়াত মু এই জিনিসগুলা লিখে দিয়ে যায় তো এই এটা সুনির্দিষ্ট একটি বিষয় সে যদি এটা উপলব্ধি করতো তাহলে এটার পিছনে এভাবে এভাবে সে ছুটত না কারণ তার জন্য সে যতটুকু রিজিক তার জন্য লিপিবদ্ধ সে যতই উপার্জন করুক না কেন এগুলো তার চেয়ে বেশি কল্যাণ বয়ে আনবে না যতটুকু তার জন্য লিপিবদ্ধ রয়েছে যতটুকু সে ভোগ করবে যতটুকু সে নির্দিষ্ট রয়েছে সে আর যত বেশি উপার্জন করুক না কেন এ দ্বারা সে নিজে উপকৃত হবে না হয়তো বসে এটার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে যে ধন সম্পদ সে পিছনে রেখে যাবে তার জন্য তাকে করতে হবে। যদিও এটা থেকে উপকৃত হচ্ছে। একজন মারা গেছে তার পিছনে কোটি টাকা রেখে গেছে অনেক ধন সম্পদ রেখে গেছে তো এগুলার জন্য তার কিন্তু আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে সে এগুলা কোথার থেকে আয় করেছে কোথায় ব্যয় করেছে এই প্রশ্নের উত্তর না দিয়ে সে এমন কেয়া এক পাওয়া পারবে না তাহলে বাস্তবিকভাবে সে এমন কাজের জন্য জমা করে যেটা তার কোন কাজে আসবে না তাই ধনসম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির মন্দ দিক বোঝার জন্য আশা করি এই কথাগুলাই যথেষ্ট হবে যে ব্যক্তি ধনসম্পদের সম্পদের লোভে তার মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছে সে যেন এমন কিছুকে নিজেকে ব্যস্ত রাখলো যা তার কোন কল্যাণী বয়ে আনলো না প্রকৃতপক্ষে সেইগুলো অর্জন করার জন্য নিজেকে কতই না বিপদের মুখে নিক্ষেপ করেছে যা তার নিজের তো কল্যাণ বই আনে নাই বরং অন্যের কল্যাণ বই আনবে তাই কথা আছে যে যে ব্যক্তি দিনের পর দিন ধন সম্পদ জমা করে দারিদ্রতার বয়ে সে শুধু দারিদ্রতায় অর্জন করে একজন বিচক্ষণ ব্যক্তিকে বলা হয়েছিল অমুক লোক প্রচুর সম্পদ অর্জন করছে তখন তিনি জিজ্ঞেস করলেন তার কি এই পরিমাণ সময় আছে যে সেগুলো ব্যয় করবে তখন জবাবে বলা হয়েছিল না তাই ওই কথা শুনে বিচক্ষণ ব্যক্তিটি বলেন তাহলে সে কিছুই অর্জন করে নাই আহল কিছু কিছু বর্ণনায় এমন বলা হয়েছে যে রিজিক তোমার জন্য হয়ে গেছে। তাই সম্পদ বঞ্চিতই হয়। হে আদম সন্তান যদি তুমি দুনিয়ার জন্য তোমার জীবন অপচয় করে ফেলো তাহলে আখেরাতের অন্বেষণের সময়টা পাবে কোথায় যদি তুমি পৃথিবীতে ভালো কাজ করতে অক্ষম হও তাহলে পুনরুত্থান দিবসে তোমার কি হবে ইবনে মাসুদা জেলানহু তিনি বলতেন যে পরিপূর্ণ ইমান হল এই যে তুমি আল্লাহকে রাগান্বিত করে মানুষকে খুশি করবে না এবং আল্লাহ অন্যকে যে রিজিক প্রদান করেছেন তার জন্য তার প্রতি প্রতিহিংসা পোষণ করবে না আর আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার জন্য কাউকে দোষারোপ করবে না কারণ মানুষের চাওয়ার এবং প্রার্থনায় রিজিক আসে না তেমনি তার না এবং অপছন্দের কারণে তা চলেও যায় না নিশ্চয়ই আল্লাহ তার ন্যায়প্রাণতার দ্বারা সুখ এবং সমৃদ্ধিকে দৃঢ় বিশ্বাস এবং সন্তুষ্ট চিত্তের উপর নির্ভরশীল করে দিয়েছেন আর তিনি সন্দেহ এবং অসন্তুষ্টি থেকে দুঃখ দুর্দশার প্রস্রবণ উচ্ছারিত করেছেন একজন সালাফ বলেন যে তাক দী যেহেতু বাস্তবতা তাই লোভ করা নিষ্ফল যেহেতু মৃত মানুষের জন্য অপেক্ষমান তাই দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকা বোকামি ছাড়ার কিছুই না আব্দুল ওয়াহিদিন জায়দ আলাই তিনি আল্লাহ নামে শপথ করে বলতেন যে সম্পদের প্রতি তিনি আরো বলতেন যে আমার ভাইয়েরা কারো সম্পদ যদি বৃদ্ধি পায় এবং অনেক ধনী হয়ে গেলে তার প্রতি ঈশ্বরান্বিত হয়ে না বরং তার দিকে তাকা বিরক্তির দৃষ্টিতে যে আজকের মহামূল্যবান দিনগুলো বিনিময় পরকালে ধ্বংস করে দিচ্ছে এবং সে তা নিয়ে সন্তুষ্ট তিনি আরো বলতেন যে লোভ লালসা দুই ধরনের যেই লোভ ফিতনাস্বরূপ এবং অপরটি হল কল্যাণকর লোভ কল্যাণকর লোভ হল আল্লাহর প্রতি অনুগত থাকার লোভ এবং ফিতনাস্বরূপ বা অকল্যাণকর লোভ হল মানুষের দুনিয়ার প্রতি লালায়িত থাকা প্রকৃতপক্ষে দুনিয়ার প্রতি আসক্তি যন্ত্রণাদায়ক কারণ সে এক প্রতি মহাচ্ছন্ন হয়ে পড়ে সম্পদের পাহাড় গড়া নেশায় বিপুর হয়ে সে আনন্দ উল্লাস করার সময় আর পায় না দুনিয়ার আসক্তির কারণে পরকালের জন্য তার কোনো সময় নেই সে কি করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তার আখেরাতের জন্য সময় ব্যয় করার সময় পায় না আখেরাতের পুঁজি সঞ্চয় করার সময় পায় না ক্ষণস্থায়ী এই জীবনের কামায়ের পিছনে সে এতই ব্যস্ত হয়ে পড়েছে অনন্ত অনন্তকালীন পরকালের জীবনের কথা সে ব্যালুম ভুলে যায় এই জন্যই কবি বলেন যে ওই ভাইকে হিংসা করেন না যে ধনসম্পদে বরং তার দিকে সম্পদে মত না যে ধনসম্পদের প্রতি আসক্ত থাকে সুখ তাকে ছেড়ে যায় ধনসম্পদের কারণেই অপর একজন বলেন যে হে জমাকারী এবং কৃপন একজন তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন হে জমাকারী তুমি কার জন্য জমা করছো উত্তরাধিকারীরা তোমার কাছ থেকে সম্পদ চিনিয়ে নেবে শুধু তাই থেকে যাবে ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে যতক্ষণ না তোমার উপর বিপদ দুঃখ দুর্দশা যাতনা এসে পতিত হয় তুমি কি তাকে দেখ যে তার লোভকে সংবরণ করে যে দুনিয়াকে পাশ কাটিয়ে চলে মৃত্যুবরণ করে নিঃস্ব হয় এবং অল্পতেই সন্তুষ্ট থাকে কোন আলেম বলতেন যে মানুষের মাঝে যে সবচেয়ে বেশি অস্থির সে সবচেয়ে বেশি হিংসুটে যারা অল্পতেই হয় তারা সবচেয়ে যারা অল্পতেই তুষ্ট হয় সে সবচেয়ে বেশি সুখী যে শুধু কষ্ট করে জমায় সে লুবি যারা সাদা জীবন জীবনযাপনে অভ্যস্ত তারা দুনিয়াকে সবচেয়ে বেশি অপছন্দ করে আর দুর্ভোগ ওই জ্ঞানবান ব্যক্তির जित ज्ञान विपरीत क्या धन सम्पर लोभ प्रथम प्रकार जरा लोभी बटे हालाल पंथा दिन चेस्ट धन सम्पर प्रति प्रचुर भल हाल हरामोआ करना भलो मंद हाल हरामा जो सम्भव धन सम्पद आहरण कर এই ধরনের উপায়ে অবশ্যই সম্পদ অত্যন্ত নিন্দনীয় অপরাধ আল্লাহ বলছেন যে আনসার এবং মহাজিরদের ব্যাপারে যে আনসাররা তাদেরকে অর্থাৎ মহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয় অভাবগ্রস্ত হল অতপর আল্লাহ বলছেন যে وَمَنْ يُقَى شُحَّ نَفْسِهِ فَأَوْلَائِكَ هُمُ الْمُفْلِحُونَ زي بكتی